قول العين تناديني العين تناديني فدعيني امّا هدعيني لا تبكي دموعك يا امي عندربي الله ترصيد كتاب মাসারি আল আশওয়াক ইলা মাসারি আল আশাক একটি ঘটনা বর্ণনা করেছেন রাফ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে হিসাম ইবনে ইয়াহিয়া আল কিনানি বলেছেন তোমাকে আমি একটি ঘটনা শোনাবো ঘটনাটি আমি সচক্ষে দেখছি আমার চোখের সামনেই ঘটনাটি সংঘটিত হয়েছে আল্লাহ তালা আমাকে এই ঘটনাটির মাধ্যমে উপকৃত করেছেন আশা করি তোমাকেও আল্লাহ তালা উপকৃত করবেন আমি বললাম হে আবু আলিদ আমাকে ঘটনাটি বলুন তিনি বলা শুরু করলেন ৩৮ সনে আমরা রোম সাম্রাজ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন মাসলাম ইবনে আব্দুল মালিক তার নেতৃত্বে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিচ্ছিলেন আমরা বসরা আর জাজিরাতুল আরবের সাথীরা একসাথেই ছিলাম আমরা পালাক্রমে রান্নাবান্না ও পাহারাদারির দায়িত্ব আঞ্জাম দিচ্ছিলাম আমাদের সাথে সাঈদ ইবনুল হার্স নামে একজন যুবক ছিল সে সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত রাতের বেলায় আল্লাহর সামনে অবনত অবস্থায় থাকত প্রফুর দরবারে তুহা তুলে কাকুতি মিনতি করত আর দিনের বেলায় রোজাদার অবস্থায় যুদ্ধ করত। যেদিনই তার রান্না রান্নাবান্না ও পাহারাদারির দায়িত্ব আসত তার অধিক ইবাদত ও মেহনতের কারণে আমরা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাইতাম কিন্তু সে জোর করে দায়িত্ব পালন করত সে সকল দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতো সাথে সাথে তার ইবাদত চালিয়ে যেত ইবাদতে কোনো ধরনের ঘাটতি হতে দিত না কোনো রাত বা কোন দিন এমন অতিবাহিত হয়নি যে আমি তাকে ইবাদত ছাড়া দেখেছি সে তার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সর্বদাই ইবাদতে মগ্ন থাকত যখন আমরা সফরে থাকতাম তখনও সে জিকিরে মশগুল থাকত কোরআনতেলাওয়াত করতে থাকত, যুদ্ধের এক পর্যায়ে একদিন আমরা রোমানদের দুর্গ অবরোধ করলাম সেদিন আমারও তার একসাথে পাহারাদির দায়িত্ব পড়ল দুর্গ অবরোধের বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ালো সাঈদ ইবনুল হার্স আমার সাথে সারা রাত পাহারির দায়িত্ব পালন করলো সেদিন সে অক্লান্ত পরিশ্রম করল এবং ধৈর্যের সাথে আল্লাহরা করতে থাকল রাত শেষ হয়ে যখন সকাল হল আমি তাকে লক্ষ্য করে বললাম হে সাঈদ নিজের উপর অনুগ্রহ করো হে সাইদ নিজের উপর অনুগ্রহ করো এভাবে নিজেকে কষ্ট দিও না আর রাসুল সাল্লাহ আলি তো আমাদেরকে শ্রাদ অনুযায়ী ইবাদত করতে বলেছেন তখন সে আমাকে বললো হে আমার এই হাদিস তো তাদের জন্য প্রযোজ্য যারা আখ প্রস্তুতি নিয়ে রেখেছে যাদের জীবনে এখনো দীর্ঘ সময় বাকি আছে আর আমি তো মৃত্যুর কাছে চলে এসেছি মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমি কি আমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করবো না তার জবাব শুনে আমার দুছ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা যেন তাকে সব থেকে সাহায্য করেন আল্লাহ তালা যেন তাকে দিনের পথে অবিচল রাখেন তারপর আমতাকে বললাম তুমি তো সারা রাত জাগ্রত থেকেছ এখন কিছু সময় ঘুমিয়ে নাও সামান্য পরিমাণ বিশ্রাম করে নাও কেননা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে তখন আর বিশ্রামের সুযোগ হবে না কথা বলার পর সে তাঁবুর একণে গিয়ে ঘুমিয়ে পড়ল, অন্যান্য সাথীরা রণসাজে সজ্জিত হয়ে ময়দানে ছুটে গেল আমি সাথীদের রান্না রান্নাবান্না ও আসবাবপত্রের হেফাজতের জন্য রয়ে গেলাম কিছুক্ষণ পর তাবুর মদ্য থেকে কারণ্ঠের আওয়াজ ভেসে আসতে লাগলো আমি আশ্চর্য জন্যই তো হলাম কেননা ভিতরে তো সাইড এগুলো লহার্স ছাড়া আর কেউই নেই আর সে তো ঘুমন্ত আমার ধারণা হলো হয়তো আমার অজান্তেই আমার অগোচরেই তাঁবু থেকে কেউ আমি দ্রুত তাবুতে প্রবেশ করলাম কিন্তু সেখানে কাউকে পেলাম না দেখলাম সাঈদুল হার্স তাবুর এক পার্শে শুয়ে আছে সে ঘুমের মাঝেই কি যেন বলছে আর মিটমিট করে হাসছে আমি তার দিকে দৌড়ে ছুটে গেলাম এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম আমি দেখলাম সে ঘুমন্ত অবস্থায় কারো দিকে হাত বাড়িয়ে দিচ্ছে কাউকে স্পর্শ করার চেষ্টা করছে পরবর্তীতে কোমলভাবে আবারও হাতকে গুটিয়ে নিচ্ছে আর হেসে হেসে বলছে তাহলে রাতের বেলায় কথা হবে এই কথা শেষ হওয়ার সাথে সাথেই সে ঘুম থেকে লাফিয়ে উঠল ও চিৎকার শুরু করলো আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম সে কিছুটা শান্ত হলো এবং সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলতে লাগলো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার কি হয়েছে ঘুমের মাঝে তুমি অস্বাভাবিক আচরণ করছিলে আশ্চর্য ধরনের কথা বলছিলে এর কারণ কি সে বলল আমাকে ক্ষমা করো এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে পারবো না তখন আমি তাকে বন্ধুর অধিকারের দোহাই দিয়ে বললাম আমি তো তোমারই বন্ধু তুমি আমাকে ঘটনাটি খুলে বলো হয়তো আল্লাহ তালা এর মাধ্যমে আমাকে উপকৃত করবেন অতপর সে তার স্বপ্নের বিবরণ দিতে শুরু করলো সে বললো আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন সুদর্শন লোক আসলো এত সুন্দর মানুষ আমি আর কখনোই দেখিনি তারা এসে আমাকে বললো হে সাঈদ সুসংবাদ গ্রহণ করো হে সাঈদ সুসংবাদ গ্রহণ করো তোমার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে তোমার চেষ্টা সফল হয়েছে তোমার আমল আল্লাহর নিকট কবুল হয়েছে তোমার ডাকে আল্লাহ তাল্লাহ সারা দিয়েছেন আর জীবিত অবস্থায় তোমাকে সুসংবাদ দেয়া হচ্ছে আমাদের সাথে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি আল্লাহ তাল্লাহ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছেন তারা আমাকে একটি ঘোড়ায় আরোহণ করালো এমন ঘোড়া আমি আর কখনোই দেখিনি ঘোড়াটি আমাদের নিয়ে প্রবাল হাওয়ার নেয় দ্রুত ব্যাগে ছুটতে লাগলো এবং একটি বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ালো প্রাসাদটি এতটাই বড় ছিল যে তার এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব দেখা যাচ্ছিল না তার নিচ থেকে উপরের অংশ দেখা যাচ্ছিল না রাসারটি আলোতে জলমল করছিল আমরা যখন দরজার কাছে গেলাম তখন দরজাটি খুলে গেল অথচ দরজা খোলার জন্য কাউকে টাকা হয়নি। আমরা এমন এক জায়গায় প্রবেশ করলাম যার বর্ণনা দেওয়া অসম্ভব কোনো মানব আত্মা এত সুন্দর জায়গার কল্পনাও করতে পারে না সেখানে তারকারাজির নেয় অসংখ্য হুর গেলমান ও জান্নাতি সেবকদের দেখতে পেলাম তারা সকলেই বিভিন্ন সুরে আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল তারা বলছিল হে আল্লাহর ফিও তুম তোমাকে স্বা গতম হে আল্লাহর ফিও তোম তোমাকে স্বা আমরা চলতে চলতে একটি মনোরম ঘরে প্রবেশ করলাম সেখানে অনেকগুলো স্বর্ণের খাট বিছানো ছিল আর প্রত্যেকটি খাটের উপর একজন করে সুন্দরী হুর বসা ছিল দুনিয়ার কোনো কিছুর সাথেই তাদের সৌন্দর্যের তুলনা হয় না দুনিয়ার কোনো কিছুর সাথেই তাদের সৌন্দর্যের তুলনা হয় না তাদের সকলের মাঝখানে এমন এক যুবতী বসা ছিল যার সৌন্দর্যতা সকলের সৌন্দর্যতাকে হার মানায় যার উজ্জ্বলতায় পুরোপ্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল যার পুরো পুরোপ্রাসাদ সুবাসিত হয়ে গিয়েছিল আমার পাশের দু ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলল হে সাঈদ এটা তোমার আবাসস্থল এরা তোমার পরিবার তোমার উপর তোমার প্রতিপালক বড়ই সন্তুষ্ট যাও তোমার পরিবারের সাথে দেখা করো কথা বলে তারা চলে গেল অন্যান্য তরুণীরা এসে আমাকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। আমাকে ধরে নিয়ে ওই সুন্দরী রমণের পাশে বসালো তারা আমাকে বলল ইনিই হচ্ছেন আপনার স্ত্রী সে বহু কাল ধরে আপনার জন্য অপেক্ষায় আছে कथा बोल से कथा बोलता जिज्ञेस करलम एथाय आपनी जानातुल माओ अवस्थान करी आबो जिज्ञेस करलम तुम्हें आप चिरस्थायी स्त्री हमें स्पर्श करार्जार हाथ बाड़िए दिल से कोमल भावे हाथ के फिरिए दिल्ल ए समय एनो समय आज के आपना के दुनिया फिर जो दुनिया फिर जीना दुनिया फिर जी से बल जे अपनी तीन दिन दुनिया अवस्थान करबें अतपर तृत्य राते हमारे साथ ही से इफतार करीम ठीक आतर बेलि देखा है तपर से मदरीस्थी उठे गलो आम भेगे गलो यही हलार स्वप्नर कहनी তারপর সে বলল এ আবু আলিৎ আমার জীবদ্দশায় আপনি এই ঘটনা কারো সাথে বর্ণনা করবেন না আমি বললাম ঠিক আছে সুবাহানাল্লাহ আল্লাহ তালা তোমার আমলের প্রতিদান তোমাকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে সে জিজ্ঞেস করল আমাদের বাকি সাথীরা কোথায় আমি বললাম সকলেই যুদ্ধে গেছে সে ভালো করে গোছল করে শরীরে সুগন্ধি মাখল রণসাজে সজ্জিত হয়ে দ্রুত ব্যাগে ময়দানে ছুটে গেল আল্লাহর শত্রুদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলো তার সাথীরা ক্লান্ত হয়ে ময়দান থেকে চলে আসলো কিন্তু সে তার যুদ্ধকে অব্যাহত রাখলো তার সাথীরা ফিরে এসে বলল হে আবু আলিদ আজকে একটি আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেছি আমাদের সাথী সাঈদিনুল হার্সকে দেখলাম সে বীরত্বের সাথে রণাঙ্গনে লড়াই করছে সে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে শত্রুর তীর ধনুকের সামনে নির্ভয়ে ছুটে যাচ্ছে জীবনের কোনো পরোয়াই যেন তার নেই সে শাহাদাতের নেশায় পাগল পারা সে শাহাদাতের নেশায় তিসে হারা এ কথা শুনে আমি মনে মনে বলে উঠলাম তোমরা যদি তার অবস্থা জানতে তাহলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে তোমরাও তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে তোমরাও তার মতো শাহাদাতের নেশায় ছুট সে কিছু একটা খেয়ে ইফতার সারা রাত ইবাদতে কাটিয়ে দিল সে পরের দিনও রোজাদার অবস্থায় আখের দিনের মতো বিরত্বের সাথে লড়াই করলো এভাবেই আরেকটা দিন কেটে গেল তার ব্যাপারে সাথীরা দ্বিতীয় দিনও সেই কথাই বলল যা আগের দিন বলেছিল তৃতীয় দিন সে রণসাজে সজ্জিত হয়ে ময়দানে অবতীর্ণ হলো আমি তার পিছনে পিছনে ময়দানে ছুটে গেলাম আমি দূর থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছিলাম সে সাথে লড়াই করতে লাগলো আল্লাহর শত্রুদের করে তুলল শত্রুরা তার ভয়ে ময়দান থেকে করতে ভয়েল সে শাহাদাতের নেশায় যুদ্ধের ময়দানে দুর্বার গতিতে ছুটে চলছিল কোনো শক্তি যেন তাকে প্রতিহত করতে পারছিল না দিন শেষে যখন সূর্য ডুবার উপক্রম হলো তখন দুর্গের উপর থেকে কোন এক গাফির তার দিকে একটি তীর তার গলায় জমিনে হলিনেটিয়েলো আমি তার আমি চিৎকার করে সকলকে ডাকলাম সকলে তাকে ধরে বহন করে নিয়ে আসলো আমি তার কাছে গিয়ে বললাম হে সাঈদ তোমার জন্য সুসংবাদ হে সাঈদ তোমার জন্য সুসংবাদ তুমি তো আর আমার সাথে ইফতার করবে না তুমি তো আর আমার সাথে ইফতার করবে না হায় আমি যদি তোমার সঙ্গী হতে পারতাম আমি যদি তোমার সঙ্গী হতে পারতাম আমি যদি তোমার সাথে শাহাদাতের করতে পারতাম সাইদ আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে মুচকি হাসলো এবং আমাকে তার কথা গোপন রাখার সে বিষয়টি স্মরণ করিয়ে দিল তারপর সে বলল সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন এ কথা বলে সে তার রবের সান্নিধ্যে চলে গেল আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলছেন যারা আল্লাহ মৃত মনে করো না পালন কর্তার নিকট হতে ঋতিক প্রাপ্ত بلَْ الأحيا ع دَغَِّهِ يزَقُون فَحينََ بِمَا آتَهُ اللهَّهُ مِن فَغُلَ وَيَسْتَبَشَ بِالَّذينَ لَْ يَحَقُ بِ خلفهم الا خوف عليهم ولا هم يحزنون